লিখিত অবলম্বনে বাংলা অডিও লেকচার সিরিজ জিল প্রথম দশ দিন পরিবেশিত হচ্ছে সৌজন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين قله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحدهما আলহামদুলিল্লাহ আমরা জিলহের প্রথম দশ দিনের উপর ধারাবাহিক লেকচার সিরিজের তৃতীয় পর্ব শুরু করছি এর আগে প্রথম পর্ব আমনা শাইক আহমদ মুসাজিবিল বিল উল্লার সংক্ষিপ্ত পরিচয় এবং এই সিরিজের সংক্ষিপ্ত বিষয়বস্তুর ব্যাপারে অবগত হয়েছে। এরপর দ্বিতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্তা এবং জিলহজের প্রথম ১০ দিনের তাৎপর্যের ব্যাপারে জেনেছি জিলহজের প্রথম দশ দিনের এই তাৎপর্য শুনে স্বাভাবিকভাবে আমাদের জানতে ইচ্ছে হয় যে আমাদের সালাফগণ কিভাবে কাজে লাগাতেন এই দশ দিনকে ए बेपारे कैक जन सहबाब रखा लगातार एने समसामयिक मानसा सलाफ देर बेपारे तर पक्षे सम्भव हतना इबादत करा তাহলে তারা কত বেশি আল্লাহর ইবাদত করতেন সুহানি যখন আমরা এই দিনগুলোর তাৎপর্য এবং এই দিনগুলোতে আমাদের সালাফদের আমলের ব্যাপারে অবগত হলাম তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এত মর্যাদাপূর্ণ এই দিনগুলো এ ব্যাপারে ইবনু হাজার আসলালানী রাহমাউল্লাহ এই দিনগুলোর বিশেষ মর্যাদার বাহ্যিক কারণ হিসেবে উল্লেখ করে বলেন এই দিনগুলো এত মর্যাদাপূর্ণ কারণ এই সময়ে শ্রেষ্ঠ এবাদত পালন করা হয় যা আর অন্য কোনো সময় হয় না অর্থাৎ সলাদ সদাকা সং এবং হাজ প্রভৃতি এবাদতের একত্রে সন্নিবেশ ঘটে এই দশ দিন যেহেতু এত বেশি মর্যাদাপূর্ণ এবং এত বেশি তাৎপর্যপূর্ণ তাহলে এই দশ দিন কি রমাদানের শেষ দশ দিন হতেও উত্তম এ ব্যাপারে অধিকাংশ আলিমগণ এই মত দিয়েছেন যে জিলহাজের প্রথম দশ দিন রমাদানের শেষ দশ দিন থেকে উত্তম শাহ মহাদিস সুলাইমান আল তার লিখেন তারাগণ রমাদানের শেষ দশ দিন শ্রেষ্ঠ নাকি জিলহাজের প্রথম দশ দিন শ্রেষ্ঠ এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন ফুকাহাদের এক দল বলেছেন রমাদানের শেষ দশ দিন শ্রেষ্ঠ आर अपल निश्चय जिल्हजर प्रथम दस दिन ही श्रेष्ठ अब दल आलिम आ गिरे विश्लेषण निश्चय रमादान शेष दस रतिल शेष दस रत उत्तम एल्हजर प्रथम दस दिन रमादान शेष दस दिन थे उत्तम और यो इमाम इबू तईम रहमहुल्ला सह और बेस आलिमर मठ और यह मठटी और एक देखते हैं কেননা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আর কোনো দিবসই জিলহজের প্রথম দশ দিনের চেয়ে উত্তম নয় আর হাদিফে সাধারণভাবে আলিয়াং সম্বোধন করা হয়েছে আর আলিয়াং মূলত রাত আর দিন উভয়কেই অন্তর্ভুক্ত করে অর্থাৎ ২৪ ঘণ্টাকে তাই যা বললে আরো সঠিক হয় তা হলো নিশ্চয়ই জিলহজের প্রথম দশ রমাদানের শেষ দশের চেয়ে উত্তম দিন রাতের পার্থক্য করে বলা প্রয়োজন নেই আর লাইলাতুল কদরের রাত যখনই হয় তা জিলহজের দশ দিন এবং জিল হজের রাত থেকে উত্তম কেননা এই রাত একাই জিলহজের দশ দিন ও রাত থেকে উত্তম আর রমাদানের বাদ বাকি রাত সেগুলো জিলহজের চাইতে উত্তম নয় আবু হর রদিয়াল্লাহ আহ থেকে বর্ণিত রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহর নিকট দিলহজের ১০ দিনের এবাদতের তুলনায় আর কোনো দিনের এবাদতই অধিক প্রিয় নয় এই দিনগুলোর প্রত্যেক দিনের সিয়াম এক বছরের সিয়ামের ন্যায় আর এর প্রত্যেক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের ন্যায় হাদিসটি রয়েছে সুনানে ইবনু মাজা জামি আত্মিজি সাতশত আটান্ন নম্বর হাদিস এবং সুনানে বাইহাকি হাকি কুবরার তিন নম্বর হাদিস যদিও হাদিসটি রইফ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা জানতে পারলাম প্রথম দিন আসলে কি এই দিনে কিপর্য এবং কেন এই দিনগুলো এত দিন এবং আমরা জানতে পারলাম দিনগুলো রমাদানের শেষ দশ দিনের চাইতেও উত্তম কিনা সে ব্যাপারে জিল প্রথম দশ দিনের উপর ধারাবাহিক এই লেকচার সিরিজের তৃতীয় পর্ব আজ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে। আমরা এই দশকে কি কি আমল করতে পারি সে ব্যাপারে আলোচনা করবো আল্লাহ আমাদের তফিক দান করুন